আবরু কাইয়া তামিমিম আউস আদাহি আল্লাহ তালন হতে বর্ণিত রবি সাল্লিউসালাম বলেছেন দিন হচ্ছে শুভকামনা আমরা জিজ্ঞাসা করলম হে আল্লাহ রসুল কার জন্য তিনি বললেন আল্লাহ ও তার কিতাবের তার রসুলের মুসলিম লাকাদের এবং শখুল মুসলিমদের জন্য রাহুল মুসলিম